আমি এলিয়ানা অমুসলিম পেশায় একজন শিক্ষক আপনাকে এই সুন্দর লেকচারের জন্য অনেক ধন্যবাদ আমার একটা প্রশ্ন আছে আমার মনে হয়েছে মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করাটা অনৈতিক আর অশ্লীল আপনি এ ব্যাপারে কি বলবেন আমি এ ব্যাপারে কারণটা জানি তবে এখানে আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাচ্ছি আর যদি কখনো, খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম একত্রিত হয় আমার মতে মুসলিমদের একজন স্ত্রী থাকাই উচিত বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই কমন প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি বললেন যে আপনার কাছে মনে হয় মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করাটা হচ্ছে একটা অনৈতিক কাজ আর আপনি বললেন যে খ্রিস্টান এবং মুসলিমরা যদি কখনো একতাবদ্ধ হয় তাহলে খুব ভালো হবে আমিও সেটাই করতে চাই তো একতাবদ্ধ হবে সত্যের উপর ভিত্তি করে মিথ্যার উপর নয় কোরআন হচ্ছে এই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থ খুঁজে পাবেন না হোক সেটা বাইবেল অথবা ধরেন রামায়ণ অথবা মহাভারত কিংবা বেদ কোরআন বাদে আর কেউ বলছে না মাত্র একটা বিয়ে করো হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখতে পাবেন যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়ে দেখেন রামায়ণ সেখানে শ্রীরামের বাবা রাজা দশরথ তার একা একাধিক স্ত্রী ছিল এরপর মহাভারত পড়লে দেখবেন শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল চারজন হাজার জন। ছিল ষোলো হাজার একশো আট জন স্ত্রী দেখবেন যত খুশি বিয়ে করতে পারে 4, পাঁচ দশ হাজার কোন সীমাপরিসীমা নেই ইসলাম একটা সীমা বেঁধে দিয়েছে করণ বলছে সুরনিসা অধ্যায় নম্বর 4 আধ তোমার পছন্দ নারীদের বিয়ে করো দুই তিন বা জনকে। যদি সুবিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো। হিন্দু ধর্ম ধর্ম অনুযায়ী। অনুযায়ী একজন পুরুষ যতজন নারীকে ইচ্ছে বিয়ে করতে পারে। একজন 10 জন, জন, জন, হাজার কোন সীমা নেই। ইসলাম বলছে পছন্দের নারীদের বিয়ে করো দুই তিন বা চারজন তবে সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করো তাহলে ইসলাম বলছে সুবিচার করতে পারলে একাধিক বিয়ে করবেন তা না হলে করবেন না আর সুবিচার করতে পারলে সর্বোচ্চ চারজন এবারে আসুন দেখি কোরআন কি বলছে পবিত্র কোরআনেশার আয়াত একশো উনত্রিশ স্ত্রীগণের প্রতি সুবিচার করা কঠিন সেজন্য তাদের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিও না অনেকের মনে এরকম ভুল ধারণা আছে যে ইসলামে চারজন স্ত্রী থাকা বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক না একাধিক স্ত্রী রাখার ব্যাপারটা ঔচ্ছিক ব্যাপার এটা মুবা তবে যদি একাধিক বিয়ে করেন আর সুবিচার করতে না পারেন তাহলে সমস্যায় পড়ে যাবেন এবার আসুন দেখি এর পেছনে কারণটা আসলে কি আমি এখানে কারণটা বলছি তারপর আপনি চাইলে পাল্টা প্রশ্ন করতে পারেন লজিক্যাল কারণটা যে ইসলাম ধর্ম কেন কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে এখন ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ছেলে আর মেয়ে সন্তান জন্মায় সমান অনুপাতে তবে শিশু বিশেষজ্ঞদের জিজ্ঞেস করে জানতে পারবেন শিশুদের রোগের উপর যারা বিশেষজ্ঞ তারা এটা বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুর যে রোগ জীবাণুকে ভালোভাবে প্রতিরোধ করতে পারে তাই শিশুকালে মেয়েদের তুলনায় বেশি ছেলে শিশু মারা যায় তারপরে সময় বয়ে যায় মানুষ মারা যায় ধূমপানের কারণে তারপর মারা যায় বিভিন্ন রকম অসুখ বিসুখে মারা যায় মদ কারণে মারা যায় যুদ্ধে অ্যাক্সিডেন্টও মারা যায় এসব জায়গায় তো মহিলাদের চেয়ে বেশি পুরুষ মারা যায় যদি এখনকার দিনের পৃথিবীর দিকে তাকান পৃথিবীতে এখন মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি তৃতীয় বিশ্বের কিছু দেশ এটার ব্যতিক্রম যেমন আমার নিজের দেশ ভারত সেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে কম এটার প্রধান কারণ হল মেয়ে ভ্রূণ হত্যা করা আর মেয়ে শিশু হত্যা করা যদি মেয়ে ভ্রূণ আর মেয়ে শিশু হত্যা করার মতো অশুভ কাজটা বন্ধ করা হয় তাহলে ভারতেও একসময় মহিলার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে পুরুষের তুলনায় এখনকার পরিসংখ্যান অনুযায়ী শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি প্রায় দশ লক্ষ চেয়ে মহিলা বেশি নব্বই লাখ আর এটা আল্লাহ শুধু ভালো জানেন মহিলার সংখ্যা কতজন বেশি আর ধরেন তর্কের ক্ষেত্রে আপনার কথা মেনে নিলাম যে একজন পুরুষ মাত্র একজন মহিলাকে বিয়ে করবে আর ধরেন আমার মন আমেরিকায় আর সেখানে সব পুরুষ বিয়ে করে ফেলেছে অথবা ধরেন আপনার মন থেকে আমেরিকায় আর সব পুরুষই সেখানে বিয়ে করে ফেলেছে প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে তারপরও আমেরিকাতে আটাত্তর লক্ষ মহিলা থাকবে যারা পাবে না জীবন সঙ্গী তখন এই আটাত্তর লক্ষ মহিলার সামনে যে পথটা খোলা থাকবে যে হয় হয়তো এমন কাউকে বিয়ে করবে যার একজনের স্ত্রী আছে নয়তো হবে জনগণের সম্পত্তি লোকে হয়তো বলবে জনগণের সম্পত্তি ভাই জাকির এটা তো কঠিন কথা যেটা আমি বলতে পারি আমার জানা নেই হয় একজন স্ত্রী আছে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ আমেরিকান বিয়ে করার আগে তাদের গড়ে 8 জন যৌনসঙ্গী রাখতে পারে কারো হয়তো দুইজন কারো দশ জন কারো বা ২০ জন বিয়ে করার আগে গড়ে আট জন যৌন সঙ্গী থাকে আর আপনি চাইলে যতজন খুশি রক্ষিত রাখতে পারেন একজন দশজন বিশ জন কোনো সমস্যা নেই তবে আইনসংগতভাবে একে দেখি স্ত্রী তারা হজম করতে পারে না যে কোনো ভদ্র মহিলাকে জিজ্ঞেস করেন যদি কেউ একজন পুরুষের আইনসম্মত দ্বিতীয় স্ত্রী হয় সে নিরাপত্তা পাবে সম্মান পাবে তার অধিকারগুলো পাবে আর রক্ষিতা হলে সেখানে কোনো সম্মান নেই কোনো অধিকার নেই তাকে নিচু করা হয়েছে তাহলে ইসলাম মানবজাতির জাতির সমস্যাগুলোর সমাধান দেয় বর্তমানে পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা অনেক বেশি আমার মতে ইসলাম ধর্ম কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে যাতে করে মহিলারা ভদ্রভাবে থাকতে পারে তা না হলে এটা সম্ভব নয় আমি আপনার সঙ্গে একমত আপনার কথাটা আমি মানিবন যে একজন মহিলা তার স্বামীকে শেয়ার করতে চাইবে না আমি আপনার সঙ্গে একমত মহিলারা স্বামীকে শেয়ার করতে চাইবে না কখনোই আর সাধারণ পরিস্থিতিতে কোনো মহিলাই চাইবে না যে তার স্বামী আরেকটা বিয়ে করুক তবে ইসলামিক শরিয়া বলছে একটা বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট ক্ষতি হওয়া ভালো একজন ভালো মুসলিমা ভালো মুসলিম মহিলা যে পৃথিবীর অবস্থা জানেন সেই ছোট ক্ষতি মেনে নিতে আপত্তি করবে না মানে স্বামীকে শেয়ার করা যাতে বড় ক্ষতি ঠেকানো যায় বোন কে যেন জনগণের সম্পত্তি না কিছু বলবেন আমি এটাকে অনৈতিক বলছি কারণ যে মহিলার একাধিক পুরুষ সঙ্গীত থাকে সে একজন খারাপ মহিলা কিন্তু একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সেখানে কোন সমস্যায় নেই তাই না এই প্রশ্নটা খুব সুন্দর বোন আপনি প্রশ্ন করলেন যে কোন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সে কি ভালো মানুষ না একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে কোনো সমস্যা নেই তবে একাধিক স্ত্রী থাকলেও সে খারাপ হতে পারে যেমন ধরেন আমেরিকায় কারো রক্ষিতা আছে হয়তো চারজন পাঁচজন অথবা দশজন এমনকি ভারতেও সে একজন ভালো লোক না তবে সে যদিও হয় আইনসম্মত স্ত্রী যদি সে বিয়ে করে বিয়ের সময় তাকে প্রাপ্য অধিকারগুলো দেওয়া হবে মোহর দেওয়া হবে একই সময় সুবিচার করা হবে তাহলে সে ভালো মানুষ তবে আপনার পাল্টা প্রশ্ন যে মহিলারা কেন একাধিক পুরুষকে বিয়ে করতে পারে না ঠিক তাহলে একজন মহিলার দুই জন স্বামী থাকতে পারে সুন্দর প্রশ্ন করেছেন যে যদি এরকম হয় তবে আল্লাহ তাহলে আমাদের সৃষ্টিকর্তা তিনি অনেক ভালো জানেন আমাদের চেয়ে তিনি আমাদের স্রেষ্টা এখানে কারণটা হচ্ছে কারণটা হচ্ছে আল্লাহ মহিলাদের শক্ত করে বানিয়েছেন মহিলারা মেডিকেলি পুরুষের চেয়ে অনেক বেশি শক্ত এটা কি জানেন আমি একজন মেডিকেল ডাক্তার মেডিকেলি মহিলারা পুরুষের চেয়ে অনেক বেশি দিন বাঁচে আমরা ভাবে পুরুষের শক্তি বেশি শরীরের জোরটা একটু বেশি তবে মেডিকেলি মহিলাদের শক্তি বেশি মহিলারা অনেক দিন বেশি বাঁচে মহিলাদের গড়ায়ু পুরুষের আয়ুর চেয়ে কয়েক বছর বেশি শিশুকালেও মেয়েরা তুলনায় কম মারা যায় এবার আপনার প্রশ্নটা নিয়ে বলি যে ইসলাম পুরুষদের অনুমতি দিয়েছে তারা একাধিক বিয়ে করতে পারে কিন্তু এখানে মহিলাদের একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়নি কেন কারণটা হচ্ছে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে যদি নেয় আপনি সহজেই বুঝতে পারবেন সে সন্তানের বাবাকে আর মাকে তবে একজন মহিলার যদি একাধিক স্বামী থাকে যদি সন্তান জন্ম নেয় তাহলে মাকে খুঁজে পাবেন বাবাকে বের করতে পারবেন না তারপর সন্তানকে স্কুলে ভর্তি করতে যাবেন এর বাবার নাম কি তখন হয়তো দুটো নাম দিতে হবে এখন মেডিকেল বিজ্ঞান অনেক উন্নত হয়েছে যেমন জেনেটিক কোডিং এখন বলতে পারবো বাবা কে আর মা এখন সেটা আগে সম্ভব ছিল না ইসলাম পৃথিবীতে আছে শরণাধীন কাল থেকে এটা একমাত্র কারণ নয় এ ছাড়াও আরো কিছু কারণ আছে প্রাকৃতিক মহিলাদের তুলনায় পুরুষের যৌনতাড়না বেশি তৃতীয়ত একজন পুরুষ একাধিক স্ত্রী নিয়ে থাকতে পারবে কিন্তু মহিলাদের জন্য একাধিক স্বামী থাকাটা কঠিন হবে কারণ মহিলাদের এমন সময় বদলে যেতে পারে কারণে রাজস্বতা এসব কারণে এছাড়াও এখনকার দিনের বিজ্ঞান আমাদের বলে যে একজন পুরুষের যদি একাধিক যৌনসঙ্গী থাকে আর তাদের প্রতি বিশ্বস্ত থাকে যেমন একজনের যদি একাধিক স্ত্রী থাকে একাধিক যৌনসঙ্গী থাকে আর তারা সবাই যদি একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকে তাহলে সেই পুরুষের অথবা সেই মহিলার কোনোরকম যৌনবাহিত রোগ হবে না তবে একজন মহিলার যদি একাধিক যৌন সঙ্গী থাকে যদি তার একাধিক স্বামী থাকে তাহলে তাদের যৌনবাহিত রোগ হবে প্রথমে রোগটা সেই মহিলারা হবে তারপর সেই রোগদার তার স্বামীদের মধ্যে ছড়িয়ে পড়বে তাই মেডিক্যালি এটা ভালো নয় যে একজন মহিলার একাধিক স্বামী থাকতে পারে আশা করুত পেয়েছেন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 मौनी इबन आमर इबन आश तो। ला मुस्लिम जर मुख हाथ मुस्लिम निरापदे ई व्यक्ति अल्लाह जहाँ निषेध करत बुखारी प्रथम खंड इमान अध्यायेद चार हादिस नम्बर पन् পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের আপিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতিক অববিশ্বাস ইসলামী পথ প্রদর্শন ক্ঞান না থাকার কারণ কুসংস্কার গুলো এইভাবেই চলে আসে আসলে সরিয়া সম্ভব না ফলপ্রসূ আলোচনা রহমান মদনী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান বিন আব্দ সালাম শেখ শাহিদুল্লাহ খান মদনী ফরুন হোসেনের উপস্থাপনা दे। आप दे देखे बीटल अनुष्ठान जलसाएल पर আর কোনো প্রশ্ন গুড ইভিনিং ডক্টর জাকির আমার নাম মেরিল ডিসুজা বোম্বে থেকে এসেছি প্রথমে আপনার এই সুন্দর লেকচারের জন্য অনেক ধন্যবাদ আরেকটা কথা না বলেই পারছি না গত কয়েক বছর ধরে আমি টেলিভিশনে মোটামুটি নিয়মিতভাবে আপনার লেকচারগুলো শুনি কলেজে ভর্তি হবার পরে আমি আপনার লেকচারগুলোর সাথে পরিচিত হই আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই তার আগে আমি দুইটা বিষয়ে কথা বলবো। আপনি আজকে লেকচারে বলেছেন একটা হলো ঈশ্বরের সাথে কাউকে শরীর করা এটা পাপ কাজ এটা সবচেয়ে বড় পাপ দ্বিতীয় বিষয়টা হল প্রার্থনা করার নিয়ম আপনি তখন বলেছিলেন যে মুসলিমরা প্রার্থনা সময় কপাল মাটিতে থেকায় আর আপনারা শরীরকে বিনীত করেন আমি বোম্বে শহরেই বড় হয়েছি এখানে দেখেছি আর আমি নিজেও ব্যাপারটা সম্পর্কে পরিষ্কার হতে চাই সেটা হলো দরগা বা মাজারের বিষয়টা মুসলিমরা সেখানে যায় এই ব্যাপারে আপনি কি বলবেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আরে বারে প্রশ্ন করেছেন মুসলিমদের নিয়ে খুবই সুন্দর প্রশ্ন আপনি বলেছেন যে ইসলাম ধর্মে যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা সবচেয়ে বড় পাপ হয় আর প্রার্থনার সবচেয়ে সেরা নিয়ম হল সীজ করা কিন্তু দরগাগুলোতে কি হয় মাসজন দরগায় যায় সেখানে সিজদা করে সেটা ঠিক না ভুল এটা ছিল আপনার প্রশ্ন বোন আমি আপনার সঙ্গে একমত আমার লেকচারের কথাগুলো আপনি পরিষ্কার হওয়ার সঠিকভাবে বুঝতে পেরেছেন যে আল্লাহ তাল্লার সাথে কাউকে শরিক করা সেটা যেই করুক সেটা ভুল হোক সে মুসলিম বা অমুসলিম এটা ঠিক না তার নাম যাই হোক না কেন জন আবদুল্লাহ জাকির মোহাম্মদ যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে সে সবচেয়ে বড় পাপ করছে আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ বানা তালাকে যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিখ করছে আল্লাহর সাথে অন্য কাউকে করছে তাহলে একজন মানুষ যদি কোন আরো একটা প্রশ্ন করবেন আচ্ছা যেহেতু আমাকে একটা সুযোগ দিয়েছেন তাই এই বিষয়ের উপরই আরেকটা প্রশ্ন করি কারণ আমি এগুলো করতে দেখেছি আর আপনি বললেন যে যেকোনো মানুষ হোক সে মুসলিম খ্রিস্টান বা হিন্দু যেই করুক এটা শির এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আমি যেমনটা দেখেছি এরকম প্রচর আছে আমরা সবাই তাদেরকে জানি মুসলিম হিসেবে এরা দরগায় যায় এখন এ ব্যাপারে আপনি কি বলবেন এখন মুসলিম এই আরবি শব্দটা সম্পর্কে বলতে গেলে সত্যিকারের মুসলিম যে আল্লাহ করে সত্যিকারের মুসলিম কখনো কোনো কবরকে সিজা করবে না আমি জানি যে বলেছেন আপনি ঠিকই বলেছেন মুসলিম নামে এরকম প্রচুর মানুষ আছে তথা কথিত মুসলিম যারা কবরকে সিজা করে এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমার মতে তারা ভুল করছে এটা শির তাদেরকে বদলাতে হবে আর আমার লেকচারও আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা কোনো কবরে যান আমাদের নবী বলেছেন তোমরা কবরের কাছে যেতে কথা মনে পড়বে যে একদিন আমিও মারা যাব। তাহলে কবর গিয়ে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তার কাছে না তার জন্য দোয়া করতে পারেন আল্লাহ যেন তাকে তবে তার কাছে দোয়া চাইবেন না দোয়া করবেন শুধুমাত্র আল্লাহ আল্লাহর কাছে ইয়া কানাবো দোয়া ইয়া কানাস্তাইন আমরা শুধু তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই আমার বিভিন্ন লেকচারে আমি সব মুসলিমদের উদ্দেশ্যে বলেছি যে এটা করা ঠিক না একটা লেকচারে আমি বলেছিলাম যে কোন কবরকে সিজদা করবেন না না এটা ঠিক সবচেয়ে বড় পাপ আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি বোম্বে থেকে এসেছেন আমিও বোম্বে থাকি এরকম হাজার হাজার তরুণ মাসাল্লাহ আমার লেকচার শুনে কবরকে কে ইবাদত করা বাদ দিয়েছে আলহামদুলিল্লাহ আশা করি উত্তরটা আমার নাম আমি একজন ছাত্র আপনি আপনার লেকচারে বললেন যে যীশুখ্রীষ্ট মুসলিম ছিলেন কারণ তিনি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছেন আমরা জানি যে যীশুখ্রীষ্ট মতপান করেছিলেন পা চোক্ত নামাজ পড়েননি তিনি শুধুমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন তাহলে সেই একই যুক্তি দিয়ে আমি বলতে পারি আহালেকিতেবিদের যে কেউ খ্রিস্টান বা ইহুদি এরা আসলে মুসলিম কারণ তারাও আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে ভাই আপনার প্রশ্নটা যদি আমি ঠিক মতো বুঝে থাকি আপনি বললেন যে একজন মানুষ হোক সে খ্রিস্টান ভাই হুদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সে মুসলিম হ্যাঁ কারণ আপনি বলেছেন যিশু মুসলিম ছিলেন একই ভাই আমি আপনার সাথে একমত যদি কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে আরবিতে তাকে বলা হবে মুসলিম তবে তার আগে আপনাকে জানতে হবে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন যদি অন্য কিছু ভেবে থাকেন যদি এমন ধর্মগ্রন্থ পড়েন যেটা আল্লাহর বাণী নয় আর মনে করেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এমন ধর্মগ্রন্থ মেনে চলছেন যেটা আল্লাহর বাণী নয় তাহলে আপনি সত্যিকারের মুসলিম নন प्रथम आप देखते आल्ला की निर्देश दिए आप जो पृथ्वी प्रधान प्रधान धर्मग्रंथगुल्लो पढ़े तुलना करें देखें सेवहार करुक्ति विज्ञान एकम्रमग्रंथ परीक्षा पास करशेषा चूड़ान टेस्टामेंट जो ओल्ड टेस्टामेंट और निव टेस्टामेंट बोले किल लास्ट टेस्टामेंट एदी अपनी सत्य आल्लर का आत्मसमर्पण करते चान प्रथम आप बुझते हैं सत्य आल्ला के তিনি আমাদের কী নির্দেশ দিয়েছেন এরপর আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন সেজন্য আমি কথাটা এইভাবে বলি সত্যিকারের মুসলিম হলো সেই লোক যে আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে এখন যীশুখ্রিস্ট বা ইসালাই সালাম ছিলেন আল্লাহ তালার রাসুল তার উপর ওহিনাজিল হয়েছিল অবশ্যই তিনি আল্লাহর ইচ্ছা পূরণ করেছেন এখনকার দিনেও যদি একজন খ্রিস্টান ধরে নেন আজকের লেকচারের যে বিষয়টা অন্তত আসেন সেগুলো আমরা মেনে চলি যেগুলো আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে এক ধরেন আপনি বললেন আছে পবিত্র চার নম্বর তোমরা তিন বলো না যদি আপনি ট্রিনিটি বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন এরপর বাইবেলে আরো আছে যে তোমরা মূর্তি পূজা করবে না বাইবেল বলছে তোমরা সর্বশেষ আর চূড়ান্ত নবীকে বিশ্বাস করবে যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন গসপ্লব জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তোমাদেরকে বলার মতো আমার অনেক কথা আছে তোমরা সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজে থেকে কিছু বলবে না যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে যদি আপনি সত্যিই বাইবেলের অনুসারী হন তাহলে সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামকে মেনে চলবেন তার মানে পবিত্র কোরআন মেনে চলবে আর আমাদের নবীর কথাগুলো তাহলে যদি পবিত্র কোরআনার নবীর কথাগুলো মেনে চলেন আপনি আমার মুসলিম আমি আমার লেকচারে বলেছি আসুন আমরা সেগুলো মেনে চলি যেটা কমন পার্থক্যগুলো এব্যাপারে আমি আগেও বলেছি আমি বাইবেলের কয়েকশো পরস্পর বিরোধী কথা নিয়ে লেকচার দিতে পারি তবে সেটা করতে চাই না একবার একজন একটা বই লিখেছিলেন আমেরিকাতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল जे कुरने तार साथे तार जो पवित्रकण तिरिश्ता बैज्ञानिक भूल आगो गतर्क कर ललम सबग अभिजुक खंडन करलम तरह बैवल के अड़तीस वैज्ञानिक भूलर कथा बल्बार उत्तर दीते भूलगुल्लो आल्ला सवान चापाते प्रथम देखते हैं कौन ग्रंथट आसले आल्ला बाणी तर मे चलब जो तर्क खातिर यहाँ मे बल हम आल्ला बाणी से क्षेत्र में आपनी मे चलें सर्वशेषा चूड़ान नबी मोहम्मद सल्लाम के আসেন দুটো ধর্মগ্রন্থে যেগুলো কমন সেটা মেনে চলে আর আজকে থেকে শুরু করে এইগুলো মেনে চলা কমন জিনিসগুলো মানবটা পেয়েছেন গুড ইভিনিং ডক্টর আমার নাম ড্যানিয়েল একজন ছাত্র পবিত্র কোরআনের সাত নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আকাশমন্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে আর একচল্লিশ নম্বর সুরা আয়াত নয় থেকে ১২ পরিষ্কারভাবে বলা হয়েছে যে আল্লাহ তালা আকাশমন্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন আট দিনে আপনি এ ব্যাপারে কি বলবেন ভাই যে প্রশ্নটা করলেন এটা করে থাকেন খ্রিস্টান মিশনারিরা পবিত্র কোরণের বিরুদ্ধে আর কোরণের অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ আকাশমন্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে कथाध्याय नम्बर एक चल्लिस आयात नये बारो आरणना की आकाशारृथि सृष्टि आठ दिन आठ शब्दे पवित्र कुरन आल्ला आकाश मंडलिया पृथ्वी सृष्टि करा के अस्वीकार कर कि मानस अस्वीकार करा जा पृथिवी के सृष्टि करल दुदिन জনাব আরিফুলফার সৃষ্টি করলেন পৃথিবীর বিভিন্ন উপাদান পাহাড় পর্বত অন্যান্য উপাদান মোট চার দিনে এরপর একচল্লিশ অধ্যায়ের এগারো নম্বর আয়াত এটার বেশিরভাগ অনুমতি বলছে তারপরে এটার আরো অনেক অর্থ হয় তারপর আল্লাহ তালা আকাশমন্ডলী সৃষ্টি করলেন দুই দিনে এখন সাধারণভাবে মানুষ বলবে দুই যোগ চার যোগ দুই সমান সমান আট আট শব্দটা কোরআনে নেই আল্লাহ আকাশ মন্ডলী সৃষ্টি করেছেন দুই দিনে যারা এই আয়াত দিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যেতে চায় তারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করছে তাহলে আল্লাহ তালা জানেন যে অনেকে এই ব্যবহার করে মানুষকে ভুল পথে পরিচালিত করবে এবার উত্তরটা বলছি উত্তরটা হচ্ছে আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি করেছেন দুই দিনে তারপর পৃথিবীর উপাদান গাছপালা পাহাড় পর্বত সমান মোট চার দিনে সুম্মা আরবি সুম্মা শব্দের আরেকটা মানে হচ্ছে একই সাথে এর একটা মানে হলো তারপর তারপর হতে পারে একসাথেও হতে পারে তাহলে একই সাথে আল্লাহ সুমান আকাশমন্ডলি সৃষ্টি করেছেন দুই দিনে যেমন ধরেন আমি আপনাকে বললাম আমি একটা বড় বিল্ডিং তৈরি করবো তিরিশতলা উঁচু মোট ছয় মাসে এটাই আমার কথা এখন আপনি যদি খুটিয়ে দেখেন যে আমি সেই বিল্ডিংয়ের ভেতরটা তার মানে তৈরি করব ফাউন্ডেশন দুই মাসে আর স্ট্রাকচার সেখানে চার মাস পুরো তিরিশ তলা একই সাথে যখন তৈরি করছি ফাউন্ডেশন তখন কম্পাউন্ডের প্রাচীরও তুলে ফেললাম দুই মাসে তাহলে যখন আমি ফাউন্ডেশন তৈরি করছি একই সাথে প্রাচীর তুলছি আমি তার মানে এই না যে দুই যোগ চার যোগ যখন ফাউন্ডেশন তৈরি করছি তখন একই সাথে আমি তাহলে আমার বিল্ডিংটা তৈরি হচ্ছে মাসে মাসে না আর একই সাথে আল্লাহ বলেছেন যখন তিনি পৃথিবীর সৃষ্টি করলেন একই সাথে আকাশমন্ডলীও সৃষ্টি করলেন এখন দুই দিনে পৃথিবী আর একই সাথে আল্লাহ আকাশমন্ডলীও সৃষ্টি করলেন সেজন্য আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আম্বিয়া পদ নম্বর একুশ আয়াত নম্বর তিরিশ তাহলে আল্লাহ পৃথিবী আর আকাশমন্ডলী সৃষ্টি করেছেন একই সাথে আমি তাদের আলাদা করে দিলাম এখানে আসলে বিগ ব্যাং এর কথা সংক্ষেপে বলা হয়েছে এখন বিগ ব্যাং থিওরি আমাদের বলে যে পুরো বিশ্ব প্রথমে ছিল একটা বিন্দু তারপর বিস্ফোরণে সবকিছু আলাদা হয়ে গেল তারপর তৈরি হলো গ্যালাক্সি নক্ষত্র বিভিন্ন গ্রহ পৃথিবী আমরা এখন যেখানে আছি তাহলে বিগ ব্যাঙ এর ভিত্তিতে বিজ্ঞানকরণের সাথে দিমত পোষণ করেনি যে আকাশমণ্ডলী যখন সৃষ্টি হয়েছে পৃথিবীও একই সাথে সৃষ্টি হয়েছে এখানে প্রথম দুই দিনের শেষ দুই দিন আসলে একই সাথে এটা পরস্পর বিরোধী নয় বলতে পারেন পুঙ্খানুপুঙ্খ রূপে পুঙ্খানুপুঙ্খ মানে এখানে অন্যান্য বিষয়গুলো আছে এটা পরস্পর বিরোধী না বিপরীত না এটা পুঙ্খানুপুঙ্খ আপনি সৎ পাশাপাশি আপনি দয়ালু তবে পরে যদি বলি আপনি অসৎ সেটা পরস্পর বিরোধী হবে এই আয়াতে পবিত্রকরণে বিস্তারিত বলা হয়েছে এই ছয় দিনে কিভাবে সৃষ্টি হয়েছে প্রথম দুই দিনে পৃথিবী একই সাথে আকাশমন্ডলী আর তারপর চার দিনে পৃথিবীর উপরের উপাদানগুলো যেমন পাহাড় পর্বত গাছপালা সব সমানোর পথে আশাগ্রুতটা পেয়েছেন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 That gives us rest and peace Salah is our sister as alaikum I'm Muhammad Badroud Dujan Adwi Aplar peace TV Bangla Allah, Allah.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 जार्ध्यमिधान बोझा सहज हो जाए इनिया शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल